আয়সা রদ্লাউ তালান্ত বর্ণিত যে উম্মু হাবিবাহ ও উম্মু সালামাহ রান্না হাপসায় তাদের দেখা একটা গির্জার কথা বলেছিলেন যাতে বেশ কিছু মূর্তি ছিল তারা উভয়ে বিষয়টি নাবি সাল্লা সাল্লামের নিকট বর্ণনা করলেন তিনি ঈর্ষাদ করলেন তাদের অবস্থা ছিল এমন যে কোনো শত লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাত আর তার ভেতরে ওই লোকের মূর্তি তৈরি করে রাখত ক্যামত দিবসে তারাই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট সৃষ্ট জীব বলে পরিগণিত হবে